জীবনী এই গ্রন্থের আলোকে আলোচনা করব ইমাম আবু হানিফা রহমতুল্লা উনার পুরো নাম হচ্ছে আবু হানিফা আউমান আবু হানিফা মতে এমন জ্ঞানী এবং সম্মানিত এবং মুদ্যাকে আমি আর দেখিনি ইয়াজিউদ্দীন হারন ওনার ব্যাপারে কথা বলেন তিনি ছিলেন খুবই সুন্দর সুদর্শন স্পষ্ট এবং সুমিষ্টবাসী তিনি মাঝামাঝি ধরনের ছিলেন খুবই তিনি পোশাক পরিচ্ছদ অত্যন্ত সুন্দর পোশাক পরিচ্ছন্ন পড়তেন সুগন্ধি ব্যবহার করে মানুষের মাঝ দিয়ে যখন তিনি যেতেন অনেকেই তাকে চিনতে পারতেন না দেখেই তিনি হলেন আর নৌমান ইবনু সাবিদ ইমর জুবান ডাকনাম ছিল আবু হানিফা সর্বপ্রথম ফিখের কলিগুলো উন্মোচন করে তিনি সেখানে সুক্ত সুগন্ধি এবং সুগ্রাণ বিকশিত করেন আবু হানিফা রহমতুল্লাহ উমায়া শাসন আমলের শেষ বাঘ আর আব্বাসীদের প্রথম বাঘ প্রত্যক্ষ করেছিলেন তার জীবন কেটেছিল এমন সুন্দর সময় যখন মুসলিম জাহানের শাসকগণ প্রতিভাবান আল এ জ্ঞান জ্ঞানপীপাসুদের বিশেষভাবে কদর করতেন মূল্যায়ন করতেন দেশ এবং জাতিকে আল্লাহ এবং তরাসুলের প্রতি পরিচালনা করতে উলামা কারামকে তাদের যে ভূমিকা পালন করতেন সেটাকে নির্বিচ্ছিন্নভাবে রাখতেই তখনকার শাসকবর্গ রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য এত বেশি জীবন উপকরণ সরবরাহ করতেন যে আলেমদের জন্য আর অন্য কোন পেশা গ্রহণের প্রয়োজনই হতো না রাষ্ট্রীয় ব্যবস্থাতেই তারা জীবন জীবনযাপন করতেন ব্যতিক্রম সুদুইমাম আবু হানিফা তিনি ইলমে দিন এর আলেম হিসাবে নিজার চূড়ান্ত আত্মমর্যাদাবোধের বহিপ্রকাশ ঘটিয়েছেন তিনি নিজ আর্থিক ব্যবস্থাপনাকে কখনই রাষ্ট্রীয় অনুদানের অনুগ্রহের তালায় চাপা করতে দেননি গোটা জীবন নিজে উপার্জন করে খেয়েছেন আর প্রয়াস চালিয়েছেন যেন তার হাত সবসময় সবার উপরে থাকে দানকারী হাত গ্রহিত হাতের চেয়ে উত্তম খলিফা মনসুর একবার তাকে রাজদরবারে আমন্ত্রণ জানালেন তিনি রাজদরবারে এসে যখন পৌঁছলেন খলিফা তাকে সীমাহীন সম্মান এবং মর্যাদার সঙ্গে অভ্যর্থনা জানালেন তাকে একবার নিজের সিংহাসনের কাছে নিয়ে বসালেন একেবারে তার কাছে দিন এবং দুনিয়ার বিভিন্ন প্রশ্ন করলেন ইমাম আবু হানিফা পাণ্ডিত্যপূর্ণ জবাবে খলিফা অত্যন্ত তৃপ্তিবোধ করলেন ইমাম আবু হানিফা যখন বিদারিতে চাইলেন তখন খলিফা মনসুর তার দিকে ত্রিশ হাজার দীর্ঘাম্বর একটি থলে বাড়িয়ে ধরলেন অথচ ইতিহাসে খলিফা মনসুরের কৃপণতা বেশ আলোচিত আবু হানিফা তাকে বললেন আমিরুল মিনিম বাগদাদে আমি একজন ভিনদেশি মানুষ এত বড় অঙ্কের সম্পদ রাখার মতো জায়গা নেই আমার আমার আশঙ্কা এটা না জানিয়ে আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায় তাই এটাকে আমার নামে বায়তুল মালে রেখে দিন আমি চেয়ে নিব মনসুর তার প্রস্তাব গ্রহণ করে সেটা রেখে দিলেন এই ঘটনার পর আবু হানিফার জীবন আর দীর্ঘায়িত হয়নি মৃত্যুর পর দেখা গেল নিজগৃহে তিনি বহু মানুষের এত বেশি আমানত গচ্ছিত রেখে হেফাজত করেছিলেন যে জাসেলু খলিফার দেওয়া অর্থের চেয়ে বহুগুণ বেশি এই সংবাদ খলিফার কানে গেলে তিনি বলেছিলেন আল্লাহ আবু হানিফার উপর রহম কর তিনি সুকৌশলে আমার দেওয়া অর্থ গ্রহণ অস্বীকৃতি জানিয়েছেন অথচ তার প্রত্যাখ্যানের বাসা এত কমল ছিল যে আমি তা বুঝতেই পারিনি এটা তার কাছে বিচিত্র এমন কিছুই নয় কারণ ইমাম আবু হানিফার সুদৃঢ় প্রত্যয় ছিল মানুষের সেই লোকমায় মর্যাদাপূর্ণ যা তিনি নিজ হাতের উপার্জন লবপ্ত তার জীবনী থেকে আমরা দেখি তিনি নিজ সময়ের একটি অংশ নির্ধারণ করেছিলেন ব্যবসার জন্য তিনি ছিলেন রেশম এবং রেশমি কাপড়ের ব্যবসায়ী তার ব্যবসায়ী কারবার বিস্তৃত ছিল ইরাকের বেশ কয়েকটি নগরে তার ব্যবসা কেন্দ্র লেগে যেত বহু ক্রেতাদের ভিড় সেখানে কেনাবেচা এবং আর্থিক লেনদেন সততা এবং আমানত্রের বিষয়টা ছিল সর্বজনবিদিত ভিড়ের আরো একটি কারণ ছিল ইমাম আবু হানিফার ব্যক্তিগত উন্নতর রুচিশীলতা প্রতিটি কেন্দ্রের প্রত্যেক পণ্যের মাঝেও পাওয়া যেত শুভ্রতার চাপ ব্যবসা থেকে তার প্রচুর মুনাফা হতো আল্লাহর অনুগ্রহ তার হাতে জমা হত প্রচুর সম্পদ আল্লাহর অনুগ্রহে বৈধ পথে উপার্জন যেমন করতেন ঠিক তেমনি বেশি বেশি খরচ করতেন বৈধ স্থানেই। সকলেই জানত যখন বছর শেষ হতো তখন তিনি পূর্ণ বছরের মুনাফা হিসাব করে বের করতেন নিজার প্রয়োজন মতো রেখে অবশিষ্ট অর্থ দিয়ে তিনি আলেম মোহাদ্দিজ ফকিয়া এবং তারেবুল ইন্দার জন্য জরুরি উপকরণ খাদ্য এবং পোশাক ক্রয় করতেন প্রত্যেকের জন্য কিছু নগদ অর্থ হাতে হাতে দিয়ে বলতেন এগুলো সব আপনাদের সম্পদ আল্লাহ আপনাদের সম্পদে মুনাফাদান করেছেন আমার মাধ্যমে আমার হাত দিয়ে আল্লাহর কসম আমি জানি নিজের সম্পদ থেকে আপনাদের কিছুই দিচ্ছি না এ হল আল্লাহর অনুগ্রহ যা তিনি আমার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে আল্লাহর অংশ ছাড়া আর কোন কার অংশ প্রাপ্য নেই ইমাম আবু হানিফার দানশীলতা পশ্চিমবঙ্গের বিশেষত সঙ্গী সাথী এবং যেমন আবু হানিফা আমি তোমার কাছে আছে কি দেখা গেল লোকটির কাঙ্ক্ষিত রঙের কাপড় নেই দোকানে আবু হানিফা রহমতুল্লাই বললেন তুমি কয়েকটা দিন সময় দাও ওই রঙের কাপড় আমি তোমার জন্য নিয়ে আসব। এক সপ্তাহের মধ্যে তিনি কাপড়টি পেয়ে গেলেন ফরমেশি দোকান দোকানে তার হাতে কাপড়টি দিয়ে বললেন নাও তোমার পছন্দ রঙের কাপড় লোকটি খুব পছন্দ হলো জিজ্ঞেস করলো কত দাম দিতে হবে তিনি বলেন এক দেড়হাম মাত্র এক দেড়হাম লোকটি আশ্চর্য হয়ে বললো হ্যাঁ আবু হানিফা তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ তিনি বললেন না বন্ধু আমি তোমার সঙ্গে ঠাট্টা মজা করছি না আসলে আমি এই কাপড়টি অন্য আরেকটি কাপড় সহ একত্রে ক্রয় করে ক্রয় করেছি মোট ২০ দিনের এবং এক দিরহামের বিনিময়। সেই কাপড়টি বিশ দিনারের বেশি মূল্যে বিক্রি হয়ে গেছে বাকি রইল শুধু আমার এক দ্বীহামের কাপড় সেটা আমি তোমাকে ক্রয় মূল্যে দিচ্ছি বন্ধুর কাছ থেকে আমি লাভ নিই না একবার ইমাম আবু হানিফার দোকানে এক বৃদ্ধা এসে বলল আমাকে একটি রেশমি রেশমি কাপড় দেখান কাপড় দেখে বৃদ্ধা পছন্দ হল তিনি বললেন আমি বৃদ্ধা মানুষ দরদাম কিছু আমার জানা নেই আপনার আমানোর উপর ছেড়ে দিলাম আপনার ক্রয় মূল্যের উপর সামান্য লাভ নিয়ে কাপড়টি আমাকে দিন বলুন কত দাম দেব আবু হানিফা রহমতুল্লাই বললেন আমি একসঙ্গে দুটি কাপড় কিনেছিলাম মোট ক্রয় মূল্যের চেয়ে চার দিরহাম কমে একটি কাপড় বিক্রি করেছি আপনাকে লাভ দিতে হবে না আমার ক্রয় মূল্যের অবশিষ্ট সেই চার দৃহাম দিয়ে যান এক বন্ধু ইমাম আবু হানিফার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন সেরা কাপড় পরে মজলিশের সব লোক বিদায় নেওয়ার পর তিনি সাক্ষাৎপ্রার্থী বন্ধুকে বললেন জায় নামাজ উঠাও ওর নিচে যে অর্থ আছে সেগুলো নিয়ে যাও লোকটি জানামাজ নামাজ উঠিয়ে দেখল সেখানে এক হাজার রয়েছে তুমি কি জানো না রাসুল সাল্লাহ বলে আল্লাহ আব্দি নিশ্চয় আল্লাহ তার বান্দার মধ্যে পছন্দ করেন আপন বান্দার অনুগ্রহের প্রভাব দেখতে তার প্রদত্ত নিয়ামতের ভয় প্রকাশ ঘটতে আল্লাহ পছন্দ করেন তোমার হবে পোশাক আশাক সুন্দর করা যেন তোমার তোমার জন্য চিন্তিত আল্লাহ দূর করার উদ্দেশ্যে সংকল্প করেন যে প্রতিটি কসমের পরিবর্তে একটি করে দীর্হাম দান করব দীর্হাম দান করতে করতে একসময় ঠিক করলেন এর জন্য আর দৃঢ়াম নয় প্রতিটি কসমের জন্য দান করবে একটি করে দিনার এভাবে প্রতিটি সত্য কসমের জন একটি করে স্বর্ণ মুদ্রা দান করতেন আবু হানিফার রহমতুল্লাহ আল্লা ব্যবসায় একজন অংশীদার ছিলেন হাফস ইবনে আব্দুর রহমান আবু হানিফার রহমতুল্লা আল্লাহ এবং কাপড় সবকিছু প্রস্তুত করে তার হাতে ইরাকের বিভিন্ন শহরে পাঠাতেন একবার তিনি প্রচুর মাল একত্র করে বোঝা হাফসকে বলে দিলেন অমুক কাপড়টার মধ্যে কিছু ত্রুটি আছে তাকে বিশেষভাবে স্মরণ করিয়ে দিলেন ত্রুটিযুক্ত কাপড়টি বিক্রি করার সময় ক্রাথাকে অবশ্যই সে কথা বলে দিবে এরপর হাফ সমুদ্রের মাল বিক্রি করে ফেললেন বলে গেলেন ত্রুটির কথা বলে দিতে কার কাছে সেই ত্রুটি যুক্ত কাপড়টি গেলে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে সেটা বের করতে ব্যর্থ হলেন তিনি আবুানি ফার্জন প্রতারণা হয়েছে প্রতারিত লোকটিকে খুঁজে বের করাও সম্ভব হচ্ছে না তিনি হারিয়ে ফেললেন আপন স্বস্তি কিছুতে অস্বস্তি দূর করতে পারছিলেন না অবশেষে সমুদ্রের মালের সম্পূর্ণ মূল্য দানি তিনি দান করে দিয়েই স্বস্তি নিয়ে ফিরে আসলেন এত সব কিছুর পরেও বিশ্বের যে বশিষ্টিগুলো সাধারণ মানুষের কাছে তাকে করে তুলেছিল মহান তা হল তার অমায়িক সদাচরণ এবং অন্তরঙ্গ ব্যবহার কেউ তার পাশে বসলে আনন্দ পেতেন দূরে গেলে অথবা কেউ তার সমালোচনা কিংবা তাকে তিরস্কার করলেও তিনি আঘাত পেতেন না ইমাম আবু হানিফার জৈক সঙ্গী বলেছেন আমি একবার দেখলাম আবদুল্লাগনি মুবারক ইমাম সুফিয়ান সাউরিকে বললেন হে আবদুল্লা গিবতের ব্যাপারে ইমাম আবু হানিফার সাবধানতা কেমন জানেন আমি কখনই তাকে নিজের শত্রুরও সমালোচনা করতে শুনিনি সুফিয়ান সরি বলেন ইমাম আব্বাহিফার রহমতুল্লাহ আল্লাহ ছিলেন বড় বিচক্ষণ মানুষ তাই বোকার মতো এমন কাজ তিনি কখনোই করতেন না যা নিজের নেক কাজগুলো ধ্বংস করে দেয় ইমাম আব্বাহিফার রহমতুল্লাহ আল্লাহ খুবই দুর্বলতা ছিল মানুষের ভালোবাসার প্রতি মানুষের বন্ধুত্ব স্থায়ী করার প্রতিও তিনি ছিলেন খুব অনুরাগী একটি ব্যাপারে তিনি এতই প্রসিদ্ধ ছিলেন যে আগন্তুক কোনো ব্যক্তি উদ্দেশ্য উদ্দেশ্যহীনভাবে তার মজলিসে বসে পড়লে মজলিশ শেষে তাকে ডেকে তিনি খবর নিতেন তার কোনো অভাব বা প্রয়োজন থাকলে মিটিয়ে দিতেন কোন রোগ থাকলে চিকিৎসা করতেন দরিদ্র হলে আর্থিক সাহায্য করতেন অচেতাম অচেনা মানুষটি কতই না আন্তরিকতার সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বিদায় নিয়ে চলে যেত ইমাম আবু হানিফার এই কোমল স্নিগ্ধ আচরণ মানুষকে করত মুগ্ধ মন তাদের ভরে উঠত কৃতজ্ঞতায় বারবার তার সাক্ষাৎ সাক্ষাৎপ্রাপ্তি হতে মন হয় উঠত বেকুল ইমাম আবু হানিফার রহমতুল্লায় নিয়মিত রোজা রাখতেন রাতভর নামাজে মজবুল থাকতেন খুব বেশি বেশি কোরআন পড়তেন কোরআন ছিল তার জীবনের জন্য পরম বন্ধু রাতের শেষ প্রহর ইস্তেক পার করতেন ইবাদতবন্দিগীতে সারাক্ষণ ব্যাপৃত থাকতেন একবার একদল লোকের পা দিয়ে যেতে যেতে তিনি শুনতে পেলেন তারা বলা বলি করছে এই যে দেখতে পাচ্ছ তিনি রাতে প্রায় সারা রাত জেগে জেগে থাকেন না ঘুমিয়ে রাতবার আল্লাহ পাখের ইবাদত করেন লোকদের এই কথা তার কানে যেতে তিনি আফসোস করে বলতে লাগলেন হায় আল্লাহ আমার আমার ব্যাপারে তাদের কতই না ভ্রান্ত ধারণা যা আমি নই আমাকে নি তাই তারা ভাবছে যেন আমার সম্পর্কে তাদের ধারণা অবাস্তব না হতে পারে এখন থেকেই আমি তাদের অবাস্তব ধারণায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আজ থেকে মৃত্যু পর্যন্ত আমি কখনো রাতে ঘুমাবো না এরপর থেকে তিনি সারারাত জেগে ইবাদতের অব্যাস গড়ে তুললেন অন্ধকার যখন পৃথিবীর উপর কালো পর্দা ফেলে দিত মানুষ যখন ঘুমের রাজ্যে হারিয়ে যেত তখন তিনি সর্বোত্তম পোশাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্রিয়ে সুগন্ধি মেখে দাঁড়িয়ে যেতেন জানামাজে সারারাত কাটিয়ে দিতেন নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা রুকুতে এবং শেষ দুহাত ঊর্ধ্বে তুলে মোনাজাদের অশ্রুবান বয়ে কখনো কখনো একরাকাত রাকাত নামাজের সম্পূর্ণ কোরআন খতম করে ফেলতেন আবার কখনো কখনো সার্রা শুধু একটিমাত্র আয়াত করেই শেষ করতেন বর্ণিত আছে একদায় তিনি সার্রাত নামাজের শুধু একটিমাত্র আয়াত করেছেন বালি সাহু মা ওয়াই হুম আতু আধা আমার বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত বিষয় এবং কেয়ামত গুরুতর বিপদ এবং কষ্টকর সময় এ আয়াত করেছেন আর আল্লাহর কন্দন করেছেন প্রসিদ্ধ আছে যে তিনি এসার অজুতারা নামাজ পড়েছেন প্রায় ৪০ বছর কখনো তার মৃত্যু হয়েছে পড়তেন তখন তার শরীর শিহরণ জেগে উঠত সৃষ্টি হতো বুকে কাঁপন নিজ হাতে দাড়ি ধরে বলতে থাকতেন হে অনুপরিমাণ কল্যাণের আল্লাহ তুমি হে অনুপরিমান অকল্যাণের শাস্তি বিধাতা আল্লাহ তুমি তোমার মঙ্গল তোমার গোলাম নুমানকে অর্থাৎ আবু হানিফা নিজেকে বলতেন নুমানকে জাহান্ন তুমি হে আল্লাহ তাকে দূরে রাখো সেসব আমল থেকে যা ঠেলে দেবে জাহান্নামের পথে তাকে স্থান দাও তোমার রহমতে প্রশান্তির সাহা আরহামার রাহমিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার ছিল জ্ঞানের অনেক বড় মেধা এবং প্রতিভা অনেক বড় জ্ঞানী ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাই বলেছেন যে আবু হানিফা নৌমান ছিলেন হারাম কার্জাবলির তীব্র প্রতিরোধকারী দীর্ঘ নিরূপতা অবলম্বনকারী এবং সার্বক্ষণিক চিন্তা নিমগ্ন এক মহান ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একবার সাক্ষাৎ করতে গেলেন ইমাম মালিক রহমতুল্লাইয়ের সঙ্গে তখন ইমাম মালিকের নিকট উপস্থিত ছিল তার সহচরদের একটি দল সাক্ষাৎ শেষে ইমাম আবহানিফার রহমতুল্লাহাম সহচর্যায় জিজ্ঞেস করলেন কে না আমরা তাকে তো চিনি না লুকটি কে তারা জানতে চাইল ইমাম বলেন তার নাম নুমানিবু সাবেদ যদি তিনি একটি খেজুরের ডালকে বলেন স্বর্ণ তবে যুক্তি দিয়ে সেটাও প্রমাণ করে দিতে পারবেন ইমাম মালেক ইমাম আবুাহানিফার যুক্তির অসামান্য দক্ষতা উপস্থিত বুদ্ধির যে অসাধারণ পারদর্শিতার পরিচয় তুলে ধরেছেন তাতে নেই কোনো বাড়াবাড়িয়ার অস্বচ্ছতা ইতিহাস এবং জীবনী গ্রন্থের পাতায় পাতায় বর্ণিত হয়েছে ইমাম আবহানিফার এই ধরনের হাজারো বস্তুনিষ্ঠ কাহিনী এগুলো আর আরও সাক্ষ্যবহণ করে ইমাম আবুহানিফার সম্পর্কে ইমাম মালিকের প্রশংসামূলক বক্তব্য কত প্রাঞ্জল কত বাস্তবসম্মত তিনি মাটিকে স্বর্ণ বললে তার স্বপক্ষে যুক্তি উপস্থাপনের প্রেক্ষাপট এতটাই উজ্জ্বল আর শক্তিশালী হয় যে সেই যুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো গণতন্ত্র থাকে না তার দাবি মানতে হয় তাহলে হকের পক্ষে তার আপসহীন লড়াই তার সত্যের জন্য অকাঠ্য যুক্তি প্রদর্শন কতই না উজ্জ্বল আলোকবর্তিকা আর কত এক ঘটনা কুফানগরের এক সঙ্গে লোকটি দৃষ্টিতে ছিল সম্মানিত ব্যক্তি বলে যে উসমান হু একজন ছিলেন ইসলাম এই আমি আপনার মেয়ের জন্য আমার এক বন্ধুর পক্ষ থেকে বিবেক প্রস্তাব নিয়ে এসেছি আপনি কি বলেন আহা মার হাবা বলল আরে আপনার মতো মানুষ কোনটাকে সম্ভব প্রস্তাবকারী আপনার সেই বন্ধুটিকে তিনি নিজ নিজ বংশের কাছে ধনে জ্ঞান জ্ঞানে মর্যাদা এক নামে পরিচিত তাছাড়া তিনি বড় দানবীর কবি প্রশস্ত ঋতের অধিকারী এক অনন্য ব্যক্তি তিনি হচ্ছেন কোরআনের হাফেজ রাতভর ইবাদত করেন এক রাখাতে পুরাকরাম খতম করে ফেলেন আল্লাহর ভয়ে কাতর হয়ে মোনাজাতে খুবই কান্নাকাটি করে থাকেন আর তখন চলুন ব্যাস ব্যাস হে আবহানিফা আর বলতে হবে না যেটুকু বলেছেন এতটুকুই বোঝা যায় এই পাত্র রাজকোনার উপযুক্ত আমি রাজি আপনি দিন তারিখ দিন তারিখ পাকা করুন তার মে মেজাজের এই ফুরফুরে বাপ দেখে আবহানিফা বললেন তবে আমি আশা করব আপনি আমার এই কথাটি মনোযোগ দিয়ে শুনুন তার মাঝে একটি ত্রুটিও আছে কি ত্রুটি তখন সে জিজ্ঞেস করলো যে তিনি একজন ইহুদি কি ইহুদি লুকটি লাফিয়ে উঠলো আবু হানিফা তুমি ইহুদির সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে চাও কিছুতেই না সারা দুনিয়ার সকল গুণের সমাবেশ তার মধ্যে ঘটে থাকলো ইহুদির সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দিব না তুমি আপনি যান এখান থেকে ম্যাম আবু হানিফা বললেন নিজের মেয়েকে একজন ইহুদি সঙ্গে বিয়ে দিতে আপনার এত আপত্তি এত তীব্র অসম্মতি ইহুদির সঙ্গে সম্পর্ক করা আপনার এত অপছন্দনীয় তাহলে কিভাবে কোন মুখে আপনি দাবি করেন আল্লাহ রাসুল একের পর এক নিজের দুই কন্যাকে একজন ইহুদির কাছে একথা শুনে লোকটির শরীরের কম্পন শুরু হয়ে গেল এবং সে বলতে লাগলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি ভুল বলেছি মিথ্যা বলেছি আমি তবা করছি তবা তবা এক খারেজি নাম তার দাহাক আশারি আবু হানিফার কাছে এসে বলল আবু হানিফা তবা কর তিনি বলেন কেন কোন গুণায়ের কারণে তবা করব আবু হানিফা জানতে চাইলেন সে বলল যে আলী এবং মুয়াবিয়ার দ্বন্দ্ব মেটাতে সালিশি বৈঠককে তুমি বৈধ বলছ সেজন্য তবা করো তখন বাম আবহ্বা নিফা বললেন এই বিষয়টি নিয়ে আমরা দুজন কি বিতর্ক করতে পারি তুমি কি রাজি সে বললো হ্যাঁ রাজি বিতর্কানুষ্ঠানে আমাদের মতপার্থক্য হলে সেটার মীমাংসা করবে কে তুমি যাকে চাও তাকে বিচারক নির্বাচন করে ব্যাম আব্বাহিফা বললেন আবহাওয়ানিফা খারিজের সঙ্গেকে বললেন তুমি আমাদের দুজনের মাঝে মতপার্থক্য ব্যাপারে ফাইসলা দেবে এরপর তিনি দাহাক আশারিকে জিজ্ঞেস করলেন পক্ষ মেনে নিলে অথচ আল্লাহ রাসুলের দুজন সাহাবীর দ্বন্দ্বের নিরসনে সালিস মানাকে তুমি অবৈধ বলো খারিজি একেবারে লাজব হয়ে গেল এরকম আরো ঘটনা রয়েছে ইসলামের পবিত্র মাটিতে বিভ্রান্তির বীজ বপনকারী বাতিল ফেরকা জাহামিয়া এর প্রধান জাহামিবনে সফোয়ান একবার ইমাম আবু হানিফার কাছে এসে বলল আমি আমি কিছু জরুরি বিষয় নিয়ে এসেছি আপনার সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তখন তিনি বলেন তোমার সঙ্গে যেকোনো আলাপ আলোচনা করা অপরাধের সামিল তোমার মাঝহাব হল আগুনে প্রজ্জ্বলিত অঙ্গার আপনার সঙ্গে আমার পূর্বে কখন সাক্ষাৎ হয়নি আপনি আমার কোন কথা শুনেন নি তারপরও কিভাবে আমার সম্পর্কে এমন ফ্যাসলা করে ফেললেন ইমাম বাবু হানিফা বললেন ওই ব্যক্তিটি বাসাই সারাই তখন তিনি বললেন যে কথাগুলো তোমার মাঝার এবং হিসেবে বাজারে চালু আছে সেগুলোর ব্যাপক প্রচারও চলছে তোমার সেসব ভ্রান্ত বিশ্বাসের কথা সাধারণ জনতা জেনেছে জেনেছে বিশিষ্টজনের ব্যাপক জনগোষ্ঠীর বর্ণনার আলোকে মোতামতির সনদের ভিত্তিতে তোমার বিরুদ্ধে ফাঁসলা দেয়া আমার জন্য অবৈধ তখন সে বলল আমি আপনার কাছে শুধু ইমানের ব্যাপার কিছু জিজ্ঞাসা করতে চাই তিনি বলেন যে আজ পর্যন্ত ইমান সম্পর্কেও জানতে পার তখন সে বলল যে আহ জানবো না কেন ইমান সম্পর্কে জানি আর কিছু কিছু ক্ষেত্রে আমার সন্দেহ জেগেছে তখন ইমা ইমাম আব্বানীফা বলেন ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করা কুফরি সে বলো যে আমার গায়ে কুফরির কলঙ্ক লাগানো ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না যতক্ষণ না আমার মুখ থেকে শুনবেন কুফরি দর্শে যুক্ত কথা তখন আব্বানি ফলেন আচ্ছা ঠিক আছে বলো দেখি কী বলতে চাও তবে সে বলল একজন মানুষ আল্লাহকে হৃদয় দিয়ে চিনিছে বিশ্বাস করেছে তিনি একক তার কোনো শরীর নেই নেই কোনো সমকক্ষ নেই সাদৃশ্য সে আল্লাহর সিফাত এবং গুণাবলিও জেনেছে এ অবস্থায় লোকটির মৃত হল সে অন্তরে ইমানের কথা মুখে ঘোষণা করেনি এই লোকটির মৃত কি কাফারের মৃত্যু নাম মিনের ইমাম আবাহানিফা রহমতুল্লাহ বলেন এটা হবে কাফারের মৃত্যু সে হবে জাহান নামে অন্তরের উপলব্ধিকে মুখে স্পষ্টভাবে প্রকাশ করতেই হবে যদি গ্রহণযোগ্য কোনো অন্তরায় না থাকে তখন সে বলল যে সে কেন মুক হবে না সে তো যথার্থই আল্লাহকে চিনেছিল তিনি বলেন যে ইমাম আবহানিফা বলেন যে কোরআনের প্রতি তুমি বিশ্বাসী হও যদি কোরআনকে প্রমাণ হিসেবে স্বীকার করো তবে সেখান থেকে যুক্তি পেশ করব আর তুমি যদি কোরআনে বিশ্বাসী না হও এবং তাকে প্রমাণ হিসাবে না মানো আমি তোমার কাছে সেসব যুক্ত উপস্থাপন করব যেগুলো ইসলাম বিরোধীদের কাছে আমি পেশ করে থাকি তখন সে বলল আমি কোরআনকে বিশ্বাস করি এবং প্রমাণ হিসাবেও মানি তখন তিনি বলেন যে আল্লাহ তালা ইমানকে মানুষের দুইটি অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট করেছেন অন্তর এবং মুখ দুটির কোনো একটির সঙ্গে নয় ইমান এর পূর্ণঙ্গতার জন্য অন্তরের বিশ্বাসের সঙ্গে সঙ্গে মুখের স্বীকৃতিও জরুরি শুধুমাত্র কোন একটি ধারা ইমান পরিপূর্ণতা অর্জিত হবে না কোরআন এবং হাদিসা অসংখ্য প্রমাণ রয়েছে আল্লাহ বলেছেন তুমি বলো আমরা ইমানিয়া আল্লার উপর এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি এবং যা অবতীর্ণ করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তদীয় বংশধরদের প্রতি এবং মুসা এইসা এবং অন্যান্য বিগণ তাদের রবের পক্ষ থেকে যা দান করাছে তৎসময়ের উপরে আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং তারা সবাই আনুগত্যকারী আল্লাহ তাদেরকে মৌখিক স্বীকৃতির নির্দেশ দিয়েছেন মনের অপ্রকাশিত জ্ঞানকে যথেষ্ট মনে করা হয়নি ইহ নেই সফল সফলকাম হবে সফলতার মানদণ্ড কায়াম করেননি বরং অন্তরের উপলব্ধির সঙ্গে সঙ্গে মৌখিক স্বীকৃতিকেও বাধ্যতামূলক করে দিয়েছেন তিনি বলেছেন যে ইয় না ইহি যে কেউ লাহিল্লাহ মুখে বলবে সে জাহার্নাম থেকে একদিন বাইর হবেই যদি মৌখিক স্বীকৃতি বাধ্যতামূলক না হতো শুধু অন্তরের উপলব্ধি যথেষ্ট হতো তাহলে এই কি মুকমিন হয়ে যাবে কেননা সে তার পালন করতে গেলে চেনে সে জানে যে তিনি তার সৃষ্টিকর্তা তিনি তাকে মৃত্যু দিবেন তিনি তার মৃত্যুর পর অনুত্থান ঘটাবেন তিনি তাকে বিভ্রান্ত করেছেন তখন আরো কিছু যুক্তি প্রমাণ উপস্থাপন করে কোরআন আমি সুন্না থেকে আরো কিছু দলিল উল্লেখ করে তিনি বলেন হে জাহাম তোমার উক্তি যদি সঠিক হতো তাহলে বেশিরভাগ কাফের এই মুকমিনের তালিকা অন্তর্ভুক্ত হয়ে যেত তারা মুখে আল্লাহকে অস্বীকার করলো মনে মনে ঠিক আছে অস্বীকার করল কিন্তু তাদের হৃদয় সেগুলিকে সত্য বলে মেনে নিয়েছিল অন্তর দিয়ে সত্যকে সত্য বলে জানার পরও আল্লাহ তালা তাদেরকে মুকমিন বলেননি মৌসিক মৌখিক অস্বীকৃতির কারণে তাদেরকে কাফের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন ইমাম আবু হানিফা একের পর এক কোরআন এবং অতপর হাদিস দ্বারা দলিল প্রমাণের যখন খাড়া করছিলেন যা শুনতে শুনতে জাহামের মুখ আসন্ন বিপদ এবং লাঞ্চনার চিহ্ন ফুটে উঠল বাবিরাম যুক্তির তোপের মুখে সে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে আবু হানিফা রহমতুল্লাহকে বলল আপনি আমার ভুল ভুলে যাওয়া সবক স্মরণ করিয়ে দিয়েছেন আমি আবারও আপনার কাছে ফিরে আসবো এই বলে সে পালিয়ে গেল সেই যে গেল জীবনে আর কখনো এবং আবু হানিফা মুখোমুখি হওয়ার সাহস সঞ্চয় করতে পারল না কোনোদিন আর ফিরে এলো না একবার আবু হানিফা সাক্ষাৎ হল একদল মূলহিদ নাস্তিকের সঙ্গে তারা আল্লাহ একত্রকে অস্বীকার করত। তিনি বলেন আচ্ছা বলো দেখি বিভিন্ন সামগ্রী এবং আড্রাবপত্র বোঝাই করে একটি জাহাজ সাগরে পাড়ি দিচ্ছে জাহাজটি গভীর সমুদ্রে পৌঁছার পর হঠাৎ শুরু হয়ে গেল ভয়াবহ ঘূর্ণিঝড় সব কিছু লন্ডভন্ড করে দেয়া তুফানের কবলে পরে গেল সেটি গভীর সমুদ্রে পাহাড়ের সমান ঢেউ একটার পর একটা এসে আশ্রয় পড়তে লাগলো জাহাজের গায়ে কিন্তু জাহাজটি যথারীতি শান্তভাবে গন্তব্যের পথে এগিয়ে চলল নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে গেল তাকে না গন্তব্য পরিবর্তন করতে হলো না কুলে গিয়ে সাময়িক আশ্রয়ের প্রয়োজন পড়লো অথচ জাহাজটিকে কোনো চালক ছিল না ছিল না কোনো দিক নির্দেশনা দানকারী এই বিষয়টি কি তোমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তারা বললো আমাদের মতো বুদ্ধিজীবীরা তো দূরের কথা কোন পাগলের কাছে এটা গ্রহণযোগ্য আবু হানিফ বলেন হাই সুবায় চালক ছাড়া যদি একটি জাহাজের নির্ভুলভাবে চলতে গ্রহণযোগ্য না হয় তাহলে সম্পদের সম্পদে সমুদ্রসমূহ সঞ্চারণশীল নক্ষত্ররাজি উড়ে বেড়ানো পক্ষে কোল জমিনের স্বতন্ত্রে চড়ে বেড়ানো প্রাণীকূল নিয়ে নিপুণ শিল্পী এবং সুদীক্ষ পরিচালক ছাড়াই বিশ্বজগৎ পরিচালিত হওয়া কি তার চেয়ে বেশি হাস্যকর নয় তোমাদের প্রতি সি তোমাদের নির্বুদ্ধিতার প্রতি আর তোমাদের মন নাস্তিকতার প্রতি ইমাম আবাহানিফা জীবনযাত্রার সুদীর্ঘ পথ পরিক্রমায় সর্বত্র দিনে সুভাষ সরিয়েছেন আল্লাপপ্রদত্ত অসামান্য যুক্তি শক্তির ব্যবহার করে আল্লাহর দেওয়া বিশ্বকর্কুশলতা দিয়ে তিনি শরীয়তের পথ যাত্রা চালিয়ে গিয়েছেন আপসহীন লড়াই কালজয়ী মহামানবের যখন মৃত্যু হল তার ওসিয়ত খুলে দেখা গেল তিনি আত্মীয়স্বজনকে জোরালো নির্দেশ দিয়ে গেছেন যেন নিষ্কণ্টক জমিতে কবর দেওয়া হয় এমন স্থানে দাফন করা হয় যা হবে জবরদখল মুক্ত এই খবর শাসক মানসুরের কানে গেলে তিনি বললেন জীবিত আবু হানিফা মৃত আবুফা হানিফার তিরস্কার থেকে কে আমাদেরকে রক্ষা করবে ইমাম আবু হানিফা ছিল মৃত্যুর পর তাকে গোসল করাবেন তিনি বললেন আল্লাহ আপনার প্রতি রোহন করুন হে আবহানিফা আপনি যে বিশাল খেদমত আন্দাম দিয়ে গেলেন তার বিনিময়স্বরূপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন ত্রিশ বছর ধরে আপনি বিরানহীন রোজা রেখে গেলেন চল্লিশ বছর ধরে আপনি রাত ভয় নির্ঘুম ইবাদত করে গেলেন আপনাকে অনুসরণের পর আপনি কঠিন করে দিয়ে গেলেন ভয়ানকালিকা সেদিন তা সফর কত গেলে